রহমান রহীম আল্লাহ শুরু। هي هذه ابيات من ذهب نحوك اهديها احرفها كتبت من نور من نصائح قد جمعت فيها يا ولدي هذه ابيات من ذهب نحوك اهديها واكتبها الله اقرا قرانك وارق به واعمل بمعانيه وردد واحفظه تنل خيرا جمنا وتؤول حياتك للافضل اقرا قرانك وارق به السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور انفسنا ومن من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله عليه ওষদাহ শরিক মহমদ আব্দ রসুল সসাল خلق কীর خلق من বস্মিহীম আকরা وربك খলক الذي علم بالقلم আল্লাম আল ইনসান আলম সম্মানিত দিনে ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরাবুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং রাসুরল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর সালাত এবং সালামের পরে আমরা ইসলামী সেন্টার রাখাই আজকে সওয়াল মাসের সতেরো তারিখ চোদ্দোশো ছত্রিশ হিজড়ি রমজানুল মোবারকের পরে আবার আমরা নতুন করে प्तिक आलोचना शुरू कर आलोचना चलते थकब्ला तौफिक दिल आल्ला जान तौफिक दान कर प्राय बसर एखने धारावाहिक आलोचना रविवार चले आसे किताब हिद अदिकाने शेष कर আল্লাহর তৌহিদ সম্পর্কে ইসলামী আকিদা সম্পর্কে আর বাকি অংশটুকু ইসলামী সেন্টার দমামে শেষ করে পুরো কিতাব উত্তহিদ শেষ করেছি এটা আল্লাহ ফাঁকে বিশেষ রহমত এই দিয়ে আমার এই দমের জীবনে কিতাব উ দুইবার করে শেষ করা হলো। হইল কিতাব পড়িয়ে দুইবার করে শেষ করা হলো একবার অডিও রেকর্ড হয়েছে প্রথমবার যেটা সুন্দর এডিটিং হয়েছে এবং সেটাও ইন্টারনেটে আছে আর शेष बार इसलाम सेंटर रखा दामबा मिले भिडियो रेकर्ड रह इंटरनेट मेमोर तो सुनते हैं पुरो तहिद सम्पर् गुरुतपूर्ण कितबर आलोचना जाते अपन आल्लाक सम्पर्केंकिदा सही होते इनशा और गुरुत्वपूर्ण शिक्षा शेख आल्लाबन बज रम्ल कितब बे कि गुरुत्वपूर्ण चैप्टर अदिकाशुली আমরা আলোচনা করেছি গত বছরে এ হচ্ছে দুই বছর আমাদের ফসল যা ফলেছে আলহামদুলিল্লাহ এই রবিবারে এখন আমরা ইনশাআ আল্লাহ তালা এরপরে হয়তো হাদিসের ক্লাস শুরু করব কারণ হাদিস হচ্ছে রাসোরল সাল্লাহ আলি সাল্লামের কথা কাজ অনুমোদন হাদিস হচ্ছে কোরআন কারিমের পরে দলিল সুতরাং আমাদের দেশে যে অন্ধত্ব আছে ধর্মের ক্ষেত্রে অন্ধ হয়ে মানে বড়দেরকে হুজুরদেরকে আলেমদেরকে অন্ধহে মানে অন্ধহ মান থেকে অনেক সময় ভুল কথা বললেও মানে কারণ কিছুই জানে না বেচারা জনসাধারণ তো এইরকম হচ্ছে আমাদের ধর্মীয় অবস্থা তো এইরকম অবস্থায় থাকলে নাজাদ পাওয়া যাবে না আপনারও আল্লাপাক বিবেক দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন স্মৃতি শক্তি দিয়েছেন জ্ঞান অর্জন করার শক্তি দিয়েছেন এলম শেখার হুকুমও দিয়েছেন এবং শক্তিও দিয়েছেন পড়ার হুকুমও দিয়েছেন এবং পড়া আল্লাহ শক্তি দিয়েছেন সুতরাং আপনাকে আপনার পড়া সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আপনি পড়া করেছেন না করেননি আল্লাহ আমি স্কুল কলেজে তো পড়া করেছি কিন্তু দিন ইসলাম আল্লাহ সম্পর্কে পড়াশোনা করেছেন আল্লাহ রসুল সম্পর্কে পড়াশোনা করেছেন আল্লাপাকের দিন কোরআন এবং হদির সম্পর্কে কি হালাল কি হারাম কি জায়েজ কি না নামাজ কেমন কোন তরিকায় পড়তে হয় রোজা কিভাবে রাখতে হয় বিধি বিধান ইত্যাদি জাকাত হজ পর্দা বৈধ অবৈধ কি করব কি করব না এটা ঠিক না ভুল ইত্যাদি এসব জেনেছেন যখন জিজ্ঞাসা হবে তখন যদি বলেন যে না আমরা জানি নি শুধু হুজুরকে জিজ্ঞেস করতাম আমাদের মৌলানাকে জিজ্ঞেস করতাম আলেমকে জিজ্ঞেস করতাম যা বলতো তাই করতাম সুতরাং প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ আর এই জ্ঞান দেওয়ার জন্য ইসলামিক সেন্টারগুলি। সৌদি আরবে ইসলামিক সেন্টারগুলি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার জন্য আর জ্ঞান অর্জন করতে হবে তিনটি বিষয় সম্পর্কে যেদিকে ইঙ্গিত করলাম আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাকের দিন সম্পর্কে হালাল হারাম জায়েজ না জায়জ নামাজ কেমন করে পড়বো ইত্যাদি ইত্যাদি মশাইল জ্ঞান সঠিক অর্জন করতে হবে এটা আপনার প্রথম ফরজ কাজ নামাজ পড়ার আগে নামাজের তরিকা জানা ফরজ রোজা রাখার আগে রোজার তরিকা জানা ফরজ জাকাত দেওয়ার আগে জাকাতের পরিমাণ কতটা আমাকে লাগবে কতটা পয়সায় কতটা লাগবে কতটা সর্ণে কতটা লাগবে এসব জানা ফরজ হজ করার আগে হজ শিখা ফরজ মক্কা যাবেন ওমরা করতে সৌদি আরবে এসছেন মক্কা যাওয়ার আগে ওমরা শিখা ফরজ অমরা করার আগে ওমরা শিখা ফরজ দেখা দেখি চলে গেছেন আর এইদিকে তাকাচ্ছেন ওইদিকে যে যা করে তাই করে আজকালকে অধিকাংশ মুসলিমদের জ্ঞান অর্জন করা হ্যাঁ আর আমল মানে কর্ম করা আমল মানে কর্ম করা আমেল এই লেবারকে আমেল বলছে ভিসাতে বলছে না তো আমলের আগে এলিম শিখতে হবে কোরআন প্রথম আয়াত কি নাজল হয়েছে বলেন দেখি কোন সুরা নাজেল হয়েছে সুরায় আলাখের প্রথম পাঁচটি আয়াত নাজেল হয়েছে এই পাঁচটি আয়াতে আল্লাহ কি বলেছেন সংক্ষেপে বলছি প্রথম শব্দ হচ্ছে একরা একরা মানে পড়ো একরা মানে পড়ো কি পড়বেন ডাক্তারি পড়ো শরীর ভালো করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ো বিল্ডিং বানাবার জন্য আর ব্রিজ বানাবার জন্য হ্যাঁ হ্যাঁ মেকানিক্যাল কেমিক্যাল এ পড়ো হ্যাঁ এরোপ্লেন পড়ো ইলেকট্রনিক পড়ো এ কথা বলেছেন একরা বিস্মে রবিকা তোমার রবের নামের সাথে পড়ো শুরু করতে হবে পড়া কোন পড়া দিয়ে হ্যাঁ স্কুলের শিক্ষা দিয়ে নয় বরং তোমার রবের নাম দিয়ে পড়া শুরু করতে হবে রবের নাম সম্পর্কে জানতে হবে রবের সম্পর্কে হবে আসমা সিফাত সম্পর্কে রবের কাজ সম্পর্কে জানতে হবে রবের প্রভুর প্রতিপালকের এবাদত সম্পর্কে জানতে হবে বিসমের ওখান থেকে শুরু করতে হবে তারপরে বাকি দুনিয়ার শিক্ষা ইসলাম নিষেধ নেই তারপরে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বৈজ্ঞানিক হন কিন্তু মুসলিম হইতে হবে মুসলিম কখন হবেন যখন আল্লাহর নাম দিয়ে পড়া শুরু করবেন আল্লাহ সম্পর্কে জানবেন মুসলিম বাপমা আর ডাক্তার হলেন কিন্তু আল্লাহ সম্পর্কে জানেন না রাসুল সম্পর্কে জানেন না ইসলাম সম্পর্কে জানেন না তো আপনার এই মুসলিম ঘরের ডাক্তার হয়ে ইসলামের কোনো উপকার নেই আর মুসলিম জাতির কোনো উপকার নেই কোন উপকার নেই কোন লাভ হয় না এরকম মুসলিম দিয়ে কিন্তু যদি রবের নাম দিয়ে পড়াশোনা শুরু করেন তাহলে আপনিও লাভবান দিয়ে আখেরাতে ইহকাল পরকালে আর আপনার ইসলামও উপকৃত হবে আপনার দ্বারা শক্তিশালী হবে আর আপনার মুসলিম জাতিও উপকৃত হবে আপনার দেশবাসীও উপকৃত হবে কারণ আপনি কারো ক্ষতি করবেন না কারণ রবের নাম দিয়ে পড়া শুরু করেছেন আল্লাহর নাম দিয়ে যখন পড়াশোনা শুরু করেছেন তো কোনো ব্যক্তিরও ক্ষতি করবেন না জাতিরও ক্ষতি করবেন না দেশেরও ক্ষতি করবেন নাশকতামূলক কাজ করবেন না কারণ আল্লাহ নামের সাথে পড়া শুরু শুরু করেছেন তোমার নামের সাথে তার নামের সাথে পড়া শুরু করতে হবে আমাদের কেউ পাঁচটা টাকা দিল ওর করে এখন যে খেতে দিল একটা কোরুসান স্যান্ডউইচ ধরেন অথবা গাভুবা দিলো তাকে বললাম যে ধন্যবাদ ঠিক না খুব ভালো করে বলতে বলে যে ভালো করে যদি না বলতে পারেন নিজের ভাষায় বলেন ধন্যবাদ বললেন সুক্রিয়া বল ওর চাইতে ভালো একটু শুক্রিয়া হ্যাঁ না হাই থ্যাংক ইউ যে যেটা জানেন বল এক রিয়ালের একটা পেয়ে তো আল্লাহ রব যিনি সৃষ্টি করেছেন তার কতটা সুক্রিয়া দেওয়া উচিত কি সুক্রিয়া দে তার ইকরা বিসমের রব্বে খালাক যিনি সৃষ্টি করেছেন তার নামের সাথে পড়া শুরু করো ইকরা একবার আল্লাহ বললেন কি না কিনা খালাক আলী ইনসান আলাখ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন আলাখ জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ যখন গায়ে শক্তি হয়ে যাবে তখন কিছুই মনে করো না কাউকে হ্যাঁ আর আল্লাহকে কেউ পর না রসুল কেউ পরোয়া করো না তোমার দিন ইসলামকে কেউ পরো করো না কেন হোস নেই যে কি ছিলে তুমি ওই নোংরা ঘৃণিত পানি আর সেটা ৪০ দিন থাকার পরে জমাট বাঁধা রক্ত হয়েছিল মায়ের পেটে ওইটাই না তুমি ছিল আল্লাহ স্মরণ করি তুমি যে আজকে তোমার বয়স যদি বিশ বছর হয়তো বিশ বছর আগে মায়ের পেটে প্রথম ৪০ দিন পরে ওই বীর্য থেকে তোমার অবস্থা কি হয়েছিল আলাক হয়েছিল জমাট বাঁধা রক্ত হয়েছিল তিনি অধিক সম্মানিত অধিক দাতা আকরম করিম থেকে মোবালি তফজিল দুইবার ই করে বললেন না বললেন না দুইবার পড়ার তাগিদ আল্লাহ তাগিদ করছেন পড়ো আকরাম আল্লামা যে আল্লাহ তোমাকে শিখিয়েছেন মানুষ বেল কালাম কলম দ্বারা কলম দ্বারা আকরাম ওরকাল আল্লামা আল্লাহ যিনি আল্লামা মানে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন আল্লামা আল্লা তালিমান যিনি তালিম দিয়েছেন শিখিয়েছেন শিক্ষাকে দিয়েছেন শিক্ষা মানে তাই তাই না एलम आल्लामा एलम थे जिन्हें एलम दान मानुष के ज्ञान अर्जुन शक्ति दिए आल्लम तीन नम्बर हलो ना हलो ना पढ़ार कथा दुई बार हईल और तरप तीन बार हिखा पढ़ार कथा हम कलम कलम द्वारा शिखिए चार नम्बर गण रखे ना कलम द्वारा शिखिए मानुष के ज्ञानी हार जन् दुनिया ज्ञानी हन दिन ज्ञानी हन इस्लाम सम्पर्क ज्ञानी हन और दुनिया सम्पर्क ज्ञानी हन কলম ব্যবহার করতে হবে পড়া করে যাই চিরসুখী হয় সেই তাই না ছোট কালে পড়েছি পড়া করে যাই গাড়ি ঘোড়া চড়ে সেই কারণ সব পায়ে হেঁটে চাষি সব পায়ে হেঁটে চলে মূর্খ ঘোড়া আর একটু গাড়ি ঘোড়াতে ঘোড়া গাড়িতে চড়তে পেয়েছে এককালে তখন কবি কবি কবিতা তৈরি করে পড়া করে যাই গাড়ি ঘোড়া চড়ে সেই ঠিক না জি হ্যাঁ তো লেখাপড়া লেখাও লাগবে পড়ার সাথে কলম কলম ব্যবহার করতে হবে এই জন্য দিন যদি শিখার মতো করে শিখেন তো এইরকম হাফিজ সাহেবের মতো বসে থাকলে হবে না এই যে কলম নিয়ে বসছে এরকম কলম নিয়ে আর একটা ডায়রি নিয়ে বসতে যদি শিখার মতো করে শিখেন তাহলে আর যদি মনে পাস হচ্ছে এর মধ্যে যতটা থাকলো থাকলো মেমোরিতে হলে গেল গেল। অত জরুরি না শুনলাম যাচ্ছি আর যতটা থেকে গেল থেকে গেল আলহামদুল্লা আর না থাকলেও অসুবিধাটা কি তাহলে কলমেরও দরকার নেই খাতারও দরকার নেই বুঝছেন না কিন্তু যদি বলেন যে না দুনিয়া সবচেয়ে বড় আল্লামা হয়ে যেত হ্যাঁ দুনিয়ার কত বড় যে জ্ঞানী হয়ে যেতাম আল্লাহ যত পড়া পড়েছি ঠিক না তো মানুষ তো রাখতে পারে না আসলে এই জন্য কলমের ব্যবহার জরুরি যারা শিখতে চায় তারা কলমে ব্যবহার করবে আমাদের ইসলামী সেন্টারের অনেক ভাইদেরকে দেখি যে তারা নোট করতে থাকে আমাদের এক ছাত্র ছিল জয়পুরহাট বাংলাদেশের আশরাফুল ইসলাম খুব ভালো করে মনে আছে ট্যাক্সি ড্রাইভার আর সব সময় একটা ডায়রি নিয়ে থাকতো ডায়রিয়ার কলম নিয়ে থাকতো পুরনো মসজিদে ছিল যে গার্ডেন আমাদের যে এখন নতুন মসজিদ হয়েছে ইসলামী সেন্টার হয়েছে এইখানে ওই মসজিদে প্রায় জোহর নামাজ পড়তো আর সারাদিন ওই যে গাড়িতে শুনে শুনে শুনে যতগুলি প্রশ্ন হয়তো সব নোট করে নিয়ে আসতো আর আসার পরে মসজিদ থেকে বেরোচ্ছি মসজিদের গেটে দাঁড়িয়ে যেত আমাকে ধরে নিত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রশ্নের উত্তর দেওয়া নোট করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট যে পেল যা পেলো ওতেই নোট করতে এই রকম টাইম পেত না আর সপ্তাহে একটা দুটো হয়তো ক্লাস আসতো ওতে যা নোট করতে। কোনো কিছু ছাড়তো না এরকম নোট করতে। তো মাসাল্লাহ ওই ছেলেটির মাধ্যমে এলাকাতে অনেক লোক হেদায়েত হয়েছে বর্তমানে রাজশাহী টাউনে বাড়ি করেছে ওটার কিন্তু কাগজে আছে খাতায় আছে একটা রিভাইস দিলে কিন্তু আবার ওতে নতুনত্ব চলে আসে রেন হয়ে গেল না রে তো পড়েছিলাম না হলে কিছুই মনে থাকবে না এই ফায়দা আছে চারবার হলো। তারপর আল্লাহ কি বলছেন তাহলে শব্দটি তিনবার ব্যবহার হয়েছে হ্যাঁ আল্লামা দুইবার ইয় আলম আলম কলম একবার ব্যবহার হয়েছে ইকরা দুই বার ছয় বার এই পাঁচটি আয়াত ইসলামের প্রথম আয়াত নবিস্লামের ওপর কোরআনে কারিমের প্রথম আয়াত নাজল হচ্ছে ছয় বার করে লিখা পড়ার জন্য এলএম শিখো পড়ো কলম ব্যবহার করো এই কথাগুলি ছয় করে বলেছে আপনার মা বাবা যদি দুইবার বলে যে তুই যখন দেশে আসবি অমুক জিনিসটা সৌদি আরব থেকে নিয়ে আসবি কত গুরুত্ব আপনার কাছে মা বাবা যদি বলে তাদের দুজনে একজন কেউ বলে তাহলে মা বাবাকেও যিনি সৃষ্টি করেছেন আর আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি তার নিজের জন্য না আপনাকে মা বাবা নিয়ে আসতে বলছে হয়তো নিজে ব্যবহার করবে নিজের প্রয়োজনে কিন্তু আল্লাহর নিজের প্রয়োজনে আপনাকে এলিম শিখতে বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কলম ব্যবহার করতে তার গরজে বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন কথা তার নিজের গরজে বলেন নাই আপনার আমার গরজে বলেছেন আমাদের কল্যাণের জন্য বলেছেন এ হচ্ছে বিদ্যা অর্জনের গুরুত্ব বিশেষ করে দিন ইসলাম রবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে সেই শিক্ষার প্রয়োজনীয়তা মানে তুমি পড়াশোনা করো কিন্তু রবের সাথে সম্পর্ক যেন থাকে আল্লাহর সাথে সম্পর্ক রেখে নাস্তিক হয়ে লাভ নেই বেদিন হয়ে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে পড়ে লাভ নেই পরকাল সম্পর্কে। নিজেই ক্ষতিগ্রস্ত সুতরাং এই আয়াতগুলি যে বললাম এই বললাম যে শিখেন কিছু আল্লাহ রব আলমিন সৌদি আরবে অনেক সুযোগ দিয়েছে। দেশে অনেক ব্যস্ততা পাওয়া যাবে না একটা বক্তাকে যদি ডাকতে হয় তো এতদিন আগে কন্টাক্ট করতে হবে তারপরে আসবে মাত্র একটা দিন রাত্রে আসবে আর চার ঘন্টা বলে দিয়ে চলে যাবে ব্যাস হাট বাজার মেলার মতো করে খেয়ে দেয়ে যা নেওয়ার তা নিয়ে চলে যাবে আপনাদের কাছে এক পয়সা নেবে না ইসলামিক সেন্টারগুলি এক পয়সা আপনাদের কাছ থেকে নেবে না ফ্রি আপনাদেরকে শিক্ষা দেবে শুধু আল্লাহর সন্তুষ্টির স্বার্থে আর সৌদি আরবে এসেছেন এখান থেকে পয়সা নিয়ে যাওয়ার সাথে সাথে যাতে করে আল্লাহ সম্পর্কে কিছু জ্ঞান নিয়ে যেতে পারেন কিছু এলেম নিয়ে যেতে পারেন আল্লাহ যাতে করে কি আপনি খাঁটি মুসলিম হয়ে থাকতে পারেন ওতে একটা ভাগ যারা সহযোগিতা করেছেন ইসলামিক সেন্টার গুলিতে পেতে থাকবে এই আশা নিয়ে তাদের ওই ফায়দা আর কাল কেমতে জবাব দিতে পারেন যদি আল্লাহ জিজ্ঞেস করেন আর অবশ্যই জিজ্ঞেস করবেন যে তোমাদের দেশে এসে দশ দশ বছর ২০ বছর চাকরি করে গেছে প্রবাসীরা আর এখান থেকে অনেক রিয়াল নিয়ে গেছে তাদের সম্পর্কে তোমাদের কি করণীয় ছিল দায়িত্ব কি ছিল তাদের কি ইসলাম সম্পর্কে জানিয়েছিলে। তৌহিদ কী জিনিস আল্লাহর একত্র কী জিনিস শিরিক কী জিনিস সন্নত কী জিনিস বিদাত কী জিনিস আলাল কী জিনিস আরাম কী জিনিস হ্যাঁ জানিয়েছিল কি আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস করবো রাসুল সম্পর্কে কি বিশ্বাস করবে সব জানিয়েছিল কি জানাওনি না বেনামাজি হয়ে এসেছিল বেনামাজি করে ফিরিয়ে দিয়েছিল কবর মাজার পূজা মগজে করে নিয়ে এসেছিল আবার ওই কবর মাজার সহ আল্লাহ কাক জিজ্ঞেস করবে এদেরকে এই জবাব যাতে করে দিতে পারেন এই চিন্তা চেতনা নিয়ে ইসলামী সেন্টারগুলি সৌদি আরবে খোলা হয়েছে কাল ও মাহের রাত আল্লাহ মিয়ুন দাউদ আলহিসের যুগে যখন হিল্লা করে মাছ ধরলো দর। শনিবারের দিন খুব মাছ আসে আল্লাহ আসে। এত বেশি মাছ আসে রবিবার হলে আর মাছ পাওয়া যায় না ছয় মাছ নেই শনিবারে মাছ পাওয়া যায় এদিকে মাছ আসে শনিবারে আর আল্লাহ নিষেধ করে শনিবারে মাছ ধরতে পারবে না শনিবারের দিন বাড়াবাড়ি করবে না খবরদার শনিবারের দিন তোমরাও খুঁজবা শুনছ আর আল্লাহ মখলুক এই মাছও খুঁদ বা শুনছো খবরদার মাছ ধরবে না আল্লাহ মনে করি দিলাম লোভ সামলাইতে পারি হারি এত মাছ আর তারপরে দিন মাছ পাওয়া যায় না তো কি করব এক দেওয়াল একটু হিল্লা করলো হিল্লা বলে বাঁকা রাস্তা খোঁজা আমাদের দেশের লোকেরা ধর্মের ক্ষেত্রে হিল্লা করে জাকা থালাল হবে না এটা এতিমারি ছেলেকে দিয়ে দিব আর তারপর ওর কাছ থেকে কেড়ে নেবো এই তুই দিয়ে দে লাখ লাখ টাকা দিয়ে মাদারের সাথে আবার খাবো এবার হারাম হিল্লা করে তুই একই ওই দাউরের কারণ আল্লাহ তো নিষেধ করেছেন কিন্তু ঘেরে তো রাখতে পারব ধরবো না মাছ থাক ওখানে থাক কিন্তু বাঁধতে ঘিরে দিব শনিবার দিন বাঁধতে ঘিরে দিল মারলাম না তো মাছ বললাম শনিবারে বলছে আমরা তো ধরিনি রবিবারের দিন সকালবেলা করলো একদল আর দল বলল যে আধা খাবির স্বাদ পাবি আমরা মাছ ধরবো না এরকম হিল্লার কাজ করব না এরকম বাঁধ দিব না তোদের সাথে শরীর খব না আমরা এই এইসব কাজে একমত নয় কিন্তু তোর আধা খাবি স্বাদবে তোরা কিছু বলবো না বুঝলেন না ববাস আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো না চুপ আমরা আমরা নিজে ঠিক আছি অসুবিধা কি তোরা এইগুলো করবি পাপ করবি আল্লাহ আজাব আসবে আদা খাবি এক একদল এরকম নীরব আর একদল বললো না নীরব থাকা যাবে না এরা অন্যায় কাজ করছে আল্লাহ নিষেধ করেছেন আর এরা শনিবার এর করে বেঁধে বাঁধ দিয়ে রেখে দিবি আর রবিবারে ধরবি তো মাছ তো ধরাই হইলো তো ধরাই হইলো তুই তো হারাম আল্লাহর আজব চলে আসবে দেশে আল্লাহর গজব চলে আসবে দেশে দেব না তখন এই জাতিকে আবার উপদেশ দেওয়ার কি আছে হয় আল্লাহ এদেরকে কি করবেন ধ্বংস করে দেবেন আল্লাহ মহলে অথবা কঠোর শাস্তি দিবেন ধ্বংস করে মেরেই দিবেন অথবা এমন শাস্তি দেবেন যে শিক্ষা বাকি জীবনটা বাঁচলেও ঘোড়া হয়ে থাকবে আর কত রকমের বালামসিবতে থাকবে এই হারাম মাছকে আল্লাহ নিষেধ করেছেন আদা খাবে সাদভাবে কি দরকার উপদে তাহলে লেমা তাইজন কেন আওয়াজ করতে যাচ্ছে এদেরকে কেন বুঝাইতে যাচ্ছে। কেন নিষেধ করতে যাচ্ছে এই যে নিরাপক্ষ যারা নিষেধ করছিল এইরকম কাজ করি না ওদেরকে এরকম কথা বলল। তখন জবাবে এই লোকগুলি যারা নিজেরাও মাছ ধরে নি এই হিল্লা করেনি বাদ দিয়ে রাখে রাখেনি আর প্রতিবাদও করেছিল উপদেশ দিয়েছিল যে তোমরা এরকম কাজ করিও না তোমরা ধ্বংস হবে কিন্তু আল্লাহর আজাব আসবে ওরা বলল যে দেখো কেন এদেরকে বুঝাবো না বুঝাইতে হবে আমাদের এটা দায়িত্ব কাল আমরা তারা বলেছিল আরও রাখিনি আর এদেরকে নিষেধ করেছিলাম তারপর মানেনি কালকে আমাকে যদি আল্লাহ এদেরকে বারণ কেন মানা কেন তো বলতে পারে আল্লাহ নিষেধ করেছিলাম বারণ করেছিলাম মাঝে রাতন দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে ও আল্লাহমিয়ন হইতে পারে যে আমরা বুঝাইলে উপদেশ দিলে তারা এই গুনা থেকে বাঁচবে সংশোধন হবে তো বলছিলাম যে সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের এখানকার আহ ভালো মানুষরা ইসলামিক সেন্টারগুলি গুলি আমাদের আপনাদের স্বার্থে খুলেছেন এই জন্য যে যাতে করে আমরা এখান থেকে উপকৃত হয়ে মোত্তাকি হইতে পারি লা আল্লাহমিয়ন গোনাগুলো ছেড়ে দিতে পারি আমরা সিরকের গোনা করতাম ছেড়ে দিয়েছি বিদাত করতাম ছেড়ে দিয়েছি বেনামাজি ছিলাম আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছি হারাম খেতাম হারাম খাওয়া ছেড়ে দিচ্ছি কেন ইসলামী সেন্টার এসে ভালো কথা শিখেছি সেই জন্য এটা একটা ফায়দা লাল মেয়াদ তখন আর যদি নাই শুনলেন না শুধু রিয়াল নিয়ে এখান থেকে চলে গেলেন তাহলে আল্লাহর কাছে এটা ওজোর পেশ করতে পারে আল্লাহ গ এরা অন্ধ রাখিনি সবকে জানিয়েছিলাম সবকে শিখাবার ব্যবস্থা করেছিলাম রিয়ালের সাথে সাথে এদেরকে কোরআন হাতি সেরে এলেম চেষ্টা করেছিলাম এরা বলতে পারবে কেমতের দিন তখন লাব হয়ে যাবেন আর আল্লাহর কাছে বড় আসামি হবেন জাহান নামে যেতে হবে আল্লাহাক শিখার সুযোগ দিয়েছেন এখানে শিখুন যখন কিছু শিখলেন শিখার পরে হচ্ছে কাজের পালা শিখার পরে কাজের পালা শিখা সম্পর্কে আরেকটি আয়াত বলি আল্লাহাক রব্দুল্লাহ আলিম রানা বলেছেন ফাআলাম জানো ফালাম আলম থেকে জানো মানে শিখো উপাস আল্লাহ ছাড়া কারো এবাদত বন্ধ কি না এই কথা প্রথম শিখতে হবে আর সৌদি আরব এমন একটা দেশ এই দেশে এই শিক্ষা পাবেন আল্লাহ ছাড়া কারো উপাসনা নেই পূজা নেই হ্যাঁ कारो का आशा नहीं रोग भलो करते मुसीबत दूर करते मनस्कामना पूरण करते आल्ला पाक मस्जिद छाड़ा को आस्था ना नहीं चार्च गिरजा आ मंदिर आ मजार आ सबग से आल्ला छा के टाका मस्जिद छाड़ा इस सबगल आल्ला छाड़ा अन्य टिका है एम देश पाने सऊदी आरबा आल्ला सेवदेवी दुर्गा के दरगा सऊदी आरबा पाने किु पानेल्ला रसुलर तरीका नाम आजान हम दोकान पहाड़ बंद हो जाए पृथ्वी कब একমাত্র সৌদি আরব পাবেন তো এখান থেকে অনেক কিছু শিখার আছে আল্লাহর আলম যান আমাদেরকে শিখার তফিক দান করেন আর শেখার পরে কাজের পালা শিখার পরে আমল করতে হবে যদি আমল না করেন शीखें और करें, तो एक मुसीबत और शिखल नाल कर ला तो बड़ मुसीबत मुसीबत आजम तुम्हें जानो करो फिल मुसीब फरोज জানো যে ফজল নামাজ পাঁচ টাইম আল্লাহ ফরজ করেছেন মেয়েরা যে পাঁচ অক্ত নামাজ এসেছে জানো তুমি জানো যেটা রমজানকে মুসিবত এটা একটা বড় মুসিব তোমার জন্য যে জেনে আমল করো না তাল্লাহ আর জানো না হালাল্লাহ হারাম তাই জানি নামাজে পাঁচ অক্ত ফরজ তাই জানি না নামাজের তরি জানলাম না না হ্যাঁ জানি না কিছু নামাজের গুরুত্বই জানি না যে নামাজ ছাড়লে মুসলিম থাকে না কোথাও জানি না রোজা ছাড়লে কাবিরা গোনা হয়তো আজ তাহলে আরো বড় মুসিবত আরো বড় মুসিবত এই জন্য আল্লাহ রবুল আলমিনে হাতে মানুষকে তিন ভাগে ভাগ করেছেন মানুষকে তিন ভাগে ভাগ করেছেন একদল মানুষকে বলেছেন আন আমতা যাদেরকে আল্লাহ তুমি পুরুষ কি তো করেছো আল্লাহর পুরস্কার কারা পায় যারা জানলো এবং মানলো পালন করলো জানার পরে যারা আমল করলো এলম শিখলো আমল করলো এরা কে আল্লাহ পুরুষ কি তো করবেন যাদেরকে তুমি যারা এলম শিখলো জানলো ইসলাম আর ইসলাম জানার পরে পালন করলো ফরজ অজিব আদায় করলো হারাম নাজাজ থেকে বেঁচে থাকলো আল্লাহ যা করতে বলেছেন করলো আল্লাহ যা নিষেধ তা থেকে বিরত থাকলো ওরা হচ্ছে ওদের রাস্তায় চালায় আল্লাহ যাদের ওপর তোমার গজব হয়েছে তোমার ক্রোধ হয়েছে আল্লাহ গজব যাদের উপর পড়েছে তাদের দলে সামিল করি না এটা আবার কোন দল দল এই সম্পর্কে সকল যে ওই দলটির যারা জানে তারপরে পালন করে না জানে পালন তো আপনি তো সুরাফাতে একজন মুসলিম হিসাবে দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালায় না আল্লাহ যাদের উপর তোমার গজব পড়েছে ওরা কারা যারা জানলো না শিখলো না মানলো না তাহলে যদি সৌদি আরবে এসে আপনি এলেন শিখলেন নাগলে যেমন পেট পূজা সকাল হলে দরকার পশু পাখির ওই আপনার পেট পূজা আর কোরও চিন্তা তাহলে মকদুব আলিম মকদুব আলহিম কি বললাম মকদুব আলহিম যারা জানলো জানার পরে কে এমন মুসলিম আছেন যে পাঁচকেন না জানেন না জানেন না নতুন বাইরে জিজ্ঞেস করি জানা আছে তার মধ্যে একটা ফজর জানা আছে রোজা রমজানের ফরজ না ফরজ নাই হ্যাঁ বোঝা গেছে জানেন জানার পরে যদি রোজা ছাড়েন অথচ আপনি অসুস্থ না সফরে না তাহলে অজব পড়বে আল্লাহ পাখের মকদুব আলিম दल्लिन पथभ्रष्ट हो गई रास्ता हारिए फेले गह जरा गथ भ्रष्टे रास्ता हारिए फेले जानना जानना रास्ता हारिए जहान नाम रास्ते चलते এরোপ্লেন যখন চলে আপন রুটে যদি রুট হারিয়ে দেয় আর যে তার অনিবার্য তো দলিন হলো ওরা যারা জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে জান্নাতের রাস্তা হারিয়ে দিলে আর কি বাঁচবে জাহান নামে যাওয়া নিশ্চিত এরা কারা দলিন হচ্ছে ওইসব লোকেরা যারা জানলো না হ্যাঁ শিখলো না আর পালনও করলো না জানলো না নামাজের তৈরি জানে না সুরা ফাতে মুখস্থ নেই পাঁচটা দশটা সুরাও মুখস্থ নেই ছোট ছোট সুরাগুলি হ্যাঁ আর নামাজ কেমন করে পড়তে হবে তাও জানে না আমাদের সে বেশ কিছু ছোট কাল থেকে দেখেছি বিয়ে সারিতে বরযাত্রীতে গিয়েছি ছোট থেকে গিয়ে দেখেছি যে নতুন জামাই জীবনে তো নামাজ পড়েনি কিন্তু বিয়ে করতে ওই দিন তো নামাজ পড়বে নামাজ পড়তে যে একবার এদিকে তাকিয়েছে কি করতে হবে এরপরে কি করতে হবে জান ওর এদিকে দেখছে কি করতে হবে ওদের ঝুঁকলো ঋতু তো ঝোঁকে ওটা যে দললে রাস্তা জানাতের হারিয়ে দিয়েছে জানেও না পালন করে না তো নামাজের যারা তরী ও শিখলেন না ইসলামিক সেন্টার এসে শিখলেন না না শিখবেন একসিডেন্ট মূর্খ আছে আমাদের সমাজে ওরা বেশি শিখলে ঝামেলা বেশি শিখলে কি আছে ঝামেলা আছে এক মূর্খর ঝামেল আছে রে ওর অত শিক্ষা দরকার নাই তাহলে দল্লিন তিন শ্রেণী ছাড়া সারা দুনিয়া কোন মানুষ নেই ইসলাম সম্পর্কে জানতো নবীকে চেনতো তারপর মানিনি ওদেরকে মাদুবাল্লা বলেছেন খ্রিস্টানরাহেল মূর্খ ছিল কিছু জানতো না কিছু জানতো না অন্ধশব সেজন্য ওদেরকে আল্লাহ বলেছেন আর মুসলিমদেরকে আল্লাহ বলেছেন আনাম তালিম গেছে তো খাঁটি মুসলিম যদি হন এলিম শিখতে হবে আমল করতে হবে তাহলে আল্লাহর পুরস্কার পাবেন আর যদি বলেন যে জানবো ঠিক আছে জানবো কিন্তু আমল করব না তাহলে ইয়াহুদিদের সারিতে দাঁড়িয়ে গজব পড়বে আর যদি বললেন যে ভাই বেশি জানব না ও তো পালন করতেও পারবো না তাহলে খ্রিস্টানদের দলে সামিল হয়ে গুমরা হয়ে জাহান্নামে যেতে হবে আশা করি আজকে এতটুকু আলোচনায় যথেষ্ট যে জানার গুরুত্ব সম্পর্কে এবং মানার গুরুত্ব সম্পর্কে অন্তর থেকে মানবেন আর পালন করার চেষ্টা করবেন আপনি আমি যদি আমার দুনিয়ার গরজ থাকে ডিউটি যেমন যদি ডেলি সকালে ডিউটি যাচ্ছেন ঠিক না ডিউটি যাওয়ার জন্য ফজরপর ফজরের সাথে সবাই কি নামাজ পড়ে হ্যাঁ সবাই তার পড়ে না যারা নামাজি তারা নামাজটা পড়ে নামাজ পড়ার জন্য উঠে নামাজ পড়লো তারপর ডিউটি চলে গেলো ঠিক না। কিন্তু যারা নামাজ পড়ে না তারাও জাগে কি জাগে না 20-30 डि छुटे जग्गो बस छुटे त्रिश रियल भाड़ा दिए त्रिशा रियल लस বেতন হয়তো পাবো পনেরোটা একদিন রিয়ালের জন্য কখনো ডিউটি মিস হয় না আর দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণের জন্য ফজরুল নামাজ সেটা গোটা মাসে ত্রিশ দিনে পাঁচ দিন পর না তো কেমন মুসলিম বলেন আর কতটুকু আপনি নিজের কল্যাণ চান হাজার টাকা তো আপনি মানসাল্লাভা ফিমাতিল্লা কেউ যদি ফজরের নামাজ পড়িয়া নেই তা সে আল্লাহর হেফাজতে থাকে সারাদিন কাজ করবেন কলকারখানায় আল্লাহ হেফাজত করবে মাঠে ঘাটে কাজ করবেন আল্লাহ হেফাজত করবেন হ্যাঁ আল্লাহর জিম্মা কখন নষ্ট হবে ফজর নামাজ পড়ে গিয়ে কাজ করতে গিয়ে যদি আবার কোন হারাম পাপ করা শুরু করেন তখন আল্লাহ জিম্মা টেনে নেবেন ওই হাদিসের শেষ অংশ রয়েছে সুতরাং আবার আল্লাহর জিম্মাকে তোমরা নিজে থেকে নষ্ট করে দিন না উদাহরণস্বরূপ নামাজ ঠিকই পড়েছেন কিন্তু ডিউটি দিয়ে ফাঁকিবাজি করছেন হারাম কাজ করছেন বেতন নিচ্ছেন আর ফাঁকিবাজি করছেন ডিউটি দিকে আপনি চুরি করছেন পেয়েছেন চুরি করার সুযোগ চুরি করার সুযোগ মোবাইল চুরি আর ক্যাশ থেকে চুরি করার সুযোগ ক্যাশ থেকে চুরি তাহলে আল্লাহ কি করে জিম্মদারি নেবেন আল্লাহ দায়িত্ব নেবেন না ফজল নওয়াজ পড়েও আপনি হেফাজত পাবেন না কারণ আপনি নিজে আল্লাহর হেফাজতকে নষ্ট করেছেন আপনি আল্লাহর হেফাজত আপনি টান না সারাদিনটা ভালোভাবে চলেন আর ফজরের নামাজ পড়ে বেরোন আল্লাহ পাক হেফাজত করবে নবীসাল্লামের হাদিস নবীল ফজর বা ফায়দা সম্পর্কে আর এক দুটি হাদিস মানসাল দেখাল জান্নায় কেউ যদি আসরের আর ফজরের নামাজ পড়তে পারে হ্যাঁ তাহলে জান্নাতে দাখিল হবে জাননাতে যাবে তাহলে জান্নাত যাওয়ার উপায় হচ্ছে আসর আর ফজর পড়া কারণ আসর ফজর যে পড়তে পারে সে জোহর কখনো ছাড়বে না আসরের সময় একটু ঘুম আসে খেয়ে দে আর ফজরের সময় তো ঘুম আসে বুঝতেই পারেন এমন ঘুম আসে যে না। এই দুই নামাজ নিতে পারবে সে মাগরে কখনো ছাড়বে না জোহরও কখনো ছাড়বে না হাদিস বা বিভিন্ন কখনো জাহান যাবেন না ওই লোকেরা মানুষ আল্লাহ কাবলা তলু ইসামস কাবলা যারা সূর্য উঠার আগের নামাজ পড়বে মানে সূর্য উঠা নামাজ ফজর নামাজ পড়বে এই নামাজ ছাড়লেন গুরুত্বপূর্ণ নামাজ ছাড়লেন না গাফিলতির সময় হাট বাজারে হাট বাজার কর্নে বলা থাকে সন্ধ্যাবেলা বাজার করে আর যারা ঘুমায় দুপুর খেয়ে দেয় তারা ঘুমিয়ে থাকে সময় এই নামাজ যদি আপনি না ছাড়েন এই নামাজ যদি আপনি পড়েন আর ফজর নামাজ পড়তে পারেন তাহলে কখনো জাহান নামে আল্লাহ দেবেন না একটি কেউ যদি কেউ যদি মনসাল্ল এসাফি জামাতিন কেউ যদি নামাজ জামাতে পড়ে তাহলে অর্ধেক রাত কিন্তু সাল্লা এসাফি জামাতিন ঘরে নামাজ পড়লে হবে না জামাতে নামাজ পড়ল জামাতে নামাজ পড়া অজীব ফরজ জরুরি সুতরাং শখ করে আপনি কখনো ওই রকমের ওজন না থাকলে শরীয়তে ওজন না থাকলে ঘরে নামাজ পড়বেন না মহিলাদের মসজিদ আছে দু চার পাঁচ মিনিটের মধ্যে মসজিদ যেতে পারবেন সাত মিনিট মসজিদ যেতে পারে মসজিদে যান পদে পদে আপনি পাবেন ওমান আর কেউ যদি ওর ফজিলত ফা কামালু তাহলে সেই ব্যক্তি যেন সারা রাত তাহ্জুদ পড়লো এসা পড়ে শুয়ে গেল জামাতে আর ফজর পড়ে আবার কাজে চলে গেল সারা রাত তাহাজের নেকি পেলো বেনিফিট দেখেন कतो बड़ बनाल्लाब्बुल गेष्ट कर फजर नामजी पढ़ें आल्ला हिफाजत कर फजर नामज पढ़ जहान नामे देवेंजर नाम पढ़ले आल्लाह जान देवें फजर नमज जो पढ़े जामा सारा ताहजुदे सव पा এখানে আমার আলোচনা শেষ করছি আল্লাহ ফাকর রব্বুল আলমী যেন আমাদেরকে কোরআনে বাহাদিসের তৌফিক দান করেন আল্লাহ দান করেন আল্লাহ রবীন্দ্রের গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করেন হারাম নাজায় অপছন্দনীয় থেকে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেক আমল কবুল করেন ভুল ভ্রান্তি আল্লাহ যেন মাফ করেন আমাদের জান্নাতুল ফিরদোস যেন দান করেন আল্লাহফাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন নতুন নতুন এসেছেন আল্লাহাক তাদের ইজিকে যেন বরকদ দান করেন বিশেষ করে আল্লাহাক তাদেরকে ধৈর্য ধরার যেন তফিক দান করেন আল্লাহ রবুল আলমিন তাদের যেন এখানে জীবনকে বরকতময় করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের প্রত্যেকটি কথা কাজে আর রুজিতে আল্লাহ পাক যেন বরকদ দান করেন ওসলাল্লাহ নবীনা মহম্মদ আলি ওসাহাবি আজমাই نور على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى نور على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم الآخر